মানবতার সমাধান আলাহ আহ দেয় আল্লাহ আল্লাহ দেয় আল্লাহ রহমতুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা বাংলা दूरों का सुप्रिय दर्शक श्रोता जरा विश्व विभिन्न अवस्थान ए आयोजन उपभोग कर तरह सकल के जाना आंतरिक सालाम और शुभेच्छा सुप्रिय दर्शक श्रोता हमारा इसलमर आकिदा विशुद्ध आकिदासमूह ये पर्वभितनेकगुल আয়োজন আপনাদের সামনে ইতিমধ্যেই পেশ করেছি আমরা এখানে তৌহিদে উলুহিয়াতের আলোচনা আমরা গত পর্বেও করেছি কিন্তু সেখানেও সম্পূর্ণতার অভাব অনুভূত হওয়ায় আমরা আরও একটি পর্ব তহিদে উলুহিয়াতের উপরে রাখার জন্য আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলীকে অনুরোধ জানিয়েছি আর এই আলোচনায় যারা গ্রহণ করছেন তারা শেখ মুজর আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সমিত দর্শক শ্রোতা আসুন তাহলে তহিদে উলুহিয়াতের আরো একটি সম্পূরক আলোচনার জন্য আমরা প্রথমেই এই তহিদুল উলুহিয়ার আমাদেরকে কিছু গুড় তত্ত্ব জানা উচিত তহিদুল উলুহিয়ার সার নির্যাস জিনিসটাই হলো প্রথমত আমার আন্তরিক যে এবাদতগুলো আছে এগুলোকে নিয়ন্ত্রণ করলে আমার অঙ্গ প্রত্যঙ্গ বাহ্যিক এবাদতগুলো নিয়ন্ত্রিত হবে হবে। এ বিষয়ে যেমন এবাদতের সংজ্ঞায় অনেকেই বলছেন চরম পর্যায়ের আল্লাহ তবরকতালার আনুগত্য এবং আল্লাহ করা যদি আমার আল্লাহ এবাদত থাকে এবাদত গুলো অনেক ধরনের আছে আমি যেহেতু আল্লাহ তুবরকতালা আমাকে ভয় করতে বলেছেন তাকে ভয়ের একটা আরবি শব্দ কোরআনিক শব্দ হলো আর একটা শব্দ হলো কি আরো শব্দ রাহবা এভাবে ভয়ের যতগুলো শব্দ দিয়ে ভয় বোঝায় প্রত্যেকটা শব্দ আল্লাহ কোরআনের ভিতরে প্রয়োগ আর ভয়ের বিষয়টা অন্তরে থাকে অন্তরে যদি আমার ভয় থাকে তাহলে কিন্তু আল্লাহ তুবর আদেশ পালনে আমি কি অগ্রসর হব আগ্রহ অনুভব করব। এই জন্য আল্লাহ তবর বিভিন্ন আয়াতের ভিতরে তার ইয়া শুধুমাত্র আমাকেই ভয় করো কোথাও ইমানের শর্ত জুড়ে দিয়েছেন ফলা তকশ নিন তাদেরকে অর্থাৎ গাইরুল্লাহ কোনো সদস্যকে কোনো ব্যক্তিকে কোনো বস্তুকে তোমরা ভয় করো না একমাত্র আমাকি ভয় করো যদি তোমরা হয়ে থাকো করো এই জাতীয় কথা আল্লাহ বিভিন্ন আয়াতের ভিতরে তুলের ব্যাপারে ইমান জড়িত করেছে মমিন রা আল্লা উপরে ভরসা করো ফেতাল তোমরা আল্লাহর উপরে ভরসা করো যদি মমিন হয়ে থাকো এভাবে শর্ত দিয়ে দিয়ে আল্লা তু বরকতালা কোরআনের ভিতরে আমাদেরকে অন্তরের এবাদত গুলো কন্ট্রোল করতে পারছি যদি আমি অন্তরের এবারত কন্ট্রোল না করতে পারি আমার যদি আল্লাহর ভয় না থাকে তা আমি এখন সলাদ পড়ছি আমি বাইরে গেলে আর সলাদ পড়ব না তাহলে আমার চালিকা শক্তি হলো আমার অন্তরের আবাদত আল্লাহকে আমি যতটুক ভয় করি ততটুক আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এবাদত হবে যদি আল্লাহর ভয়টা না থাকে তাহলে আড়ালে গেলে আমি হয়তো সলাদ ছেড়ে দেবো লোকের কর্ম দেখলে বুঝতে পারি যেমন অনেক অনেক দিন আগের একটা ঘটনা আছে যে একজন লোক মানে ইসরায়েলের যুগে একজন লোকের কাছে এক হাজার টাকা কর্য চেয়েছিল তখন কর্য চাইলে সে লোক সাক্ষী চেয়েছিল তো বলেছিল যে সাক্ষী যথেষ্ট আল্লাহ তখন বলেছিল জিম্মেদার দাও বলেছিল আল্লাহ জিম্মেদার যথেষ্ট তখন তার কথার উপরে দাতা এক টাকা তাকে প্রদান করে এবার সে চলে যায় সাগরে কাজ করার জন্য নির্ধারিত সময়ে আসবে বলে সে তার বাহন খোঁজার জন্য খুব চেষ্টা করলো নৌকা খোঁজার জন্য যথাযথ চেষ্টা করল। कंतु ना पे एक काठ हाथ निल काटता छिद्र कर भरे एक हज़ार टाक ढुकिए एक पत्र तरह ढुकिए दिल जो घटना या ढुके दील गलिए मेरे दिल्कि एर पर नहीं आसल सागर पास सागर पासे नहीं बोल बोलते जा আল্লা কে সন্তুষ্ট করার জন্য কর্ম করে থাকে আলাম তুমি খুব ভালো ভাবে জানো যে আন্নি তাসাল্লাহ আলফাদে নারিন আমি একটা লোকের কাছে এক হাজার টাকা কর্জ চেয়েছিলাম সে আমার কাছে সাক্ষী চেয়েছিল আমি বলেছিলাম আমি তখন বলেছিলাম কফাবিল্লাহে কাফিলান, আল্লাহ জিম্মেদার হিসেবে যথেষ্ট ফারাজিয়া বেকা তাতেও সন্তুষ্ট হয়ে যায় ফার জাহাদ মার্কাব আমি तब तुम्हें सक्रेखे तुमा के जिम्मेदार हिसाब से कथा बलारे कह আমি তোমার কাছে রেখে দিলাম এই বাক্যটি হচ্ছে ওই সাগরে ছুড়ে মারলো টাকা সাগরে ছুড়ে মেরে কাটটা সাগরে ছুড়ে মেরে বলছে যে আমি তোমার কাছে জমা দিয়ে দিলাম তারপরে ও সে চলে গেল যে টাকা দিয়েছিল সে আসলো এসে দেখলো যে ঘাটে তো লোক নেই দেখলো একটা কাট ভাসছে কাটটা বাড়ি নিয়ে চলে গেলো কার্ডটা চিরলে দেখা গেল একটা পত্র আছে টাকা আছে কিছুদিন পরে টাকা গ্রহীতে আসলো এনেন টাকা বলছে তুমি তো টাকা পাঠিয়েছো তুমি এর আগে টাকা পাঠা নি মানে আগে পাঠাইছে তিনি আবার গিয়ে দিচ্ছেন তুমি টাকা পাঠানি আচ্ছা আমি তো আপনাকে বলছি আজকের দিনের পূর্বে আমি আসতেই পারিনি বলছে তুমি টাকা যেটা পাঠিয়েছে আল্লাহলের উদাহরণ অনেক আছে আসলে ইমান বা আল্লাহর প্রতি একাগ্রতা না থাকলে তাওকুলের জন্ম হবে না সন্দেহে আগে দরকার আল্লাহকে মানে একক আশ্রয় দাতা হিসাবে একক মানে দাতা হিসাবে যেমন এব্রাহিম আমি কি তোমার উপকার করতে পারি তখন জিব্রাহমিনকে বলছেন লা আমার তো কোনো প্রয়োজন নাই হাসবুল আল্লাহ অনিমাল অকিল আল্লাহ হলেন আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম ব্যবস্থা যখনই বলে দিলেন এটা আল্লাহ তো সবই দেখছেন কারণ আল্লাহ রব আলের সাহায্য অসীম কিন্তু জিবরিলের ক্ষমতা কি আর কি করতে পারবেন কথা বলে দিলেন আল্লাহ রোগকে বলে দিলেন আগুন তুমি ঠান্ডা এবং শীতল হয়ে যাও যখনই আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবকিছু সুপর্দ করা হবে তখন আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে তিনি যখন পিতার কাছ থেকে বেরিয়ে গেলেন এমনটা হতে পারে এদিকে পিতার সাথে সম্পর্ক ছিন্ন করলেন তাদের কাছে থাকবো না এক তাও হিতটাকে মেনে নিলেন কত বড় শক্তি আর কত বড় সাহস বেরিয়ে যাচ্ছেন উদ্দেশ্য একমাত্র আল্লাহ আরো আছে আমরা বিরতির কাছাকাছি এসে গেছি তাই সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পর আবারও আমরা আপনাদের সামনে धाराकिकता आंतरिक बार्ता सब चाभ जनक चानसा के सर्वोच्च मुनाफा दी जा बृदि रास्त करें रिटर्न पाए गुण बेसि रास्ता मानवतार्ञान महान आल्ला प्रणयन कर একটা বিধান আছে কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করেছে সে বিষয়টা আলোচনা করবো চলুন जीवनिष्ठ और सन्तोषनक करते शिखी देखवतार कल्याण इारियालम रहा वह सुप्रिय दर्शक श्रोता বিরতিকালীন সময়ের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অতএব আমরা যে ধারাবাহিকতা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম তারই আলোকে চলে যাচ্ছি যে কথা আপনি বলছিলেন তাও তখনই ভিতরে আসবে যখন আমার ভিতরে এখলাস থাকবে কিসের উপরে লিয়া আবুদুল্লাহদ্দিন যখন আমার ভিতরে এখলাসটা থাকবে তখন চলে আসবে এক ব্যক্তি সে তার সন্তানদেরকে বলে দিল আমি যখন মারা যাব তখন তোমরা পুড়িয়ে দিও পুড়িয়ে ভস্য করে দিব তার আগে একটি কথা উল্লেখ করেছেন যে ভয়টা কি কাজ করে তার প্রমাণ হলো তিনি বলছেন এমন শাস্তি দিবেন আল্লাহ আর শাস্তি শাস্তিতে পারেন এখানে একটা বিষয় আসলো যখন নির্দেশ দিয়ে দিল তখন তাকে পুড়িয়ে দিলো দেওয়ার পরে একটা অংশ ফেলে দিল সাগর একটা অংশ ফেলে দিল জমিনে আল্লাহ রব আলটাকে জমা করলেন জমিনকে নির্দেশ দিলেন সাগরকে জমা করল জমা করার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন এটা যদিও কিয়ামতের ঘটনা ভাষাটা আসছে এইভাবে জিজ্ঞেস করলেন তখন বললেন যে লিমা ফাল তাহাদা তুমি এটা কেন করেছিলে তখন ওই ব্যক্তি বলবেন মিন খসিয়াতিক ইয়া রব্বি আলাম। তা কথা আসছে মিন খসিয়াতিক একটা হলো एकम्रपन ही भय रब्बी हे हमार रब तरता आलम क्या कर सब चेहरे भलो जान तीन कथा बैर मीन खसियातिक एकम्रपनार भय कर हे हमार रब একমাত্র আপনাকেই ভয় করি এটা করেছি আর আপনি সবচেয়ে ভালো জানেন মানে তার তার ভয়টা আল্লাহর কাছে পৌঁছে গেছে আমাদের ভয়ে সর্বোচ্চ আল্লা রসুল তহিদুল সার নির্যাস কথা একটা হাদিসের ভিতরে নিয়ে এসেছেন শাহি হাদিস বোখারি আল্লাহ রসুল ইবনা বলেন সংরক্ষণ করবো যদি এগুলো সংরক্ষণ করো তুমি আল্লাহকে তোমার সাহায্য পাবে তোমার স্বার্থে পাবে তারপর আল্লাহ রসুল একটা করে বলা শুরু করেন যদি কোন কিছু চাও আমরা এবং সাহায্য চাইলে কেবলমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে এই হল তো এরপরে আল্লাহ রসুল যেটা বললেন এটা আমাদের জন্য আরো শিক্ষণীয় ও আলমা তুমি জেনে রাখো হয়ে যায় ফাউকা তোমার কোনো উপকারই করতে পারবে না একমাত্র অতটুকি পারবে যতটুকু আল্লাহ বড় তোমার জন্য চাইবেন এর চেয়ে বেশি না আরো জেনে রাখো যে এই উম্মত পুরো মানব জাতি তোমার কোন ক্ষতি করতে চাই তাহলে কোনো ক্ষতি করতে পারবে না একমাত্র আল্লাহ তোমার অতএব তাহলে আমরা আল্লাহ তুবর তো পুরা যত শক্তি আছে সব না করে দিলেন কেউ উপকারও করতে পারবে না কেউ অপকারও করতে পারবে অতএব তাহলে চাওয়া কেন অন্যের কাছে কেন মাজার কেন দরবার এর বাস্তবতা শুধু আল্লাহ মানুষের মধ্যেই রাখেননি আল্লাহর রাসুল বলছেন যে তোমরা যদি আসলেই तो देखते चाओ। भरोसा रखो सत्यारी आल्ला भरोसा हक्का सत्य सत्या रखो तुम रुजी देखी के আর যখন বিকালে আসলে কেউ যদি প্রকৃত দেখতে চায় তো এখানে দেখতে হবে তোমরা এখানে দেখো প্রকৃত তাওয়াক্কল এখানে আছে আসলে এই জিনিসগুলির উপরে আমাদের একান্ত ভরসা করা দরকার এবং জানা দরকার পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থার সাথে তাদের আদর্শের সাথে আমরা খানিকটা মিশে গেছি যে হিন্দু সমাজ তারা তাদের ঠাকুর প্রতিমা দেব দেবীর কাছে চায় চাই মা দুর্গার কাছে আর মুসলিম এরা চাচ্ছে কাছাকাছি প্রায় দর্গায় গিয়া লুটাও সির ওদের যেমন রামনারায়ণ মোদের তেমন মানিক পীর ওদের চাউল ও কলার সাথে মিশিয়ে আগিয়াছে মোদের ক্ষীর ওদের শিব শিবানির সাথে তার মুখ ইয়াহু। আল্লাহ করে ফলাফল জান্নাত বলেন যে রসুল সাল্ল আলহাল্লাম বলেছেন যখন এই তলু প্রকাশ করতে চাই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যখন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এ তৌহিদ থাকে তখন আল্লাহ তালা উপরে আমরা পুরস্কার পাব। মখলুকের ভয় আমার অন্তর থেকে এটা হলো দুনিয়ার ফলাফল এটা হলো বিজয়ের কথা হলো পৃথিবী জয় করার কথা আমি যদি আল্লাহর ভয় এই অন্তরে পরিপূর্ণ রাখতে পারি তাহলে আল্লাহ আমাকে পুরস্কৃত করবেন কিভাবে। আমার এই অন্তর থেকে গাহির ভয় প্রেসিডেন্টের ভয় প্রধানমন্ত্রীর ভয় আমেরিকার ভয় সব দুনিয়ার যত শক্তি আছে সবার ভয় আল্লাহ দূর করে দেবেন আর পুরস্কার কি দিতে চেয়েছেন যে আমার যারা শত্রু হবে তহীদের যারা মানে শত্রু ইমান যারা আনে নাই যারা কাফির মুশিদ তাদের অন্তরে আমি কথা বললেন উনি বললেন যে আমি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করি আল্লাহর তাকুয়া পরায়ন সবচেয়ে বড় তাকুয়া পরায়ন বন্ধা আমি অন্তরে আমার আতঙ্ক ঢেলে দিয়ে ভয় আমরা দুর্বলতার প্রতীক মনে করি কিন্তু ভয় হলো প্রবলতা ভয় হলো শক্তি ভয় হলো ভয় হলো বিজয় আনার যখন আল্লাহ রাসুল তরবারি ধরলেন তখন কাফের বলছে কোন খায় আস এখন তোমার হাতে আমার জীবন আর কিছু করণীয় নাই এখানে একটা বড় পার্থক্য আল্লাহকে আমি একমাত্র ভয় করি আর আল্লাহ যদি থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আমরা উপলব্ধি করতে পারলাম যে আমাদের জীবনে মরণে সুখে দুঃখে হরসে বিষাদে সব সময় আমরা আল্লাহ কে ভয় করব। এবং তারই জন্য খালেস করে করব। এটাই তহহিদিয় দাবি আসুন আমরা সর্বক্ষেত্রে করি সংরক্ষণ করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমল্ আসসালাম রহমতুল Allah Allah ya Rabbi ya Allah Allah ya Rabbi ya Allah La মোহাম্ম রসুল্লা هبني রসুল্লা يا الله অঞ্চল الكريم الله منك العطاء يا الله মো العظيم يا الله فيك الرجاء يا এটাই হচ্ছে বিধানের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নারীকে মর্যাদা রাজাক। হাফেজের অস্তিত্বের জন্য তোমাদের মাঝে আল্লাহর এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছি জানুন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে। आलिम संसर्गे बुधवार रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टाइपटी आल्लासंतु পাপ বলে জানতো মানুষ তো আদম সন্তান বিন আব্দ সালাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হুসেনের